बो आल्ला कलम चैलेंज कर मत पृथ्वी ग्रंथ नहीं जीवन के आलोकित বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় নেটওয়ার্ক দ্য সলিউশন ফর হিউম্যানিটি উপভোগের জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে দূরদর্শনের সামনে উপবাসন করে আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আমরা হাদিচের আলোকে আপনাদেরকে কাহিনী বা ঘটনা শোনাচ্ছিলাম ধারাবাহিক পর্বভিত্তিকে আলোচনায় আমরা বিগত পর্বে একটি সুন্দর আলোচনা রেখেছিলাম বন ইসরায়েলের একজন বুড়ি মানুষের আকাঙ্ক্ষা বা তার প্রত্যাশা সম্পর্কে আজকে আমরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুআলি সাল্লামের কাছে ইসলাম আসার পরে যারা সেই ইসলামের প্রাথমিক লগণে ইসলাম কবুলের ফলে বিভিন্ন ধরনের নির্যাতন ও নিষ্পেষণের শিকার হয়েছিলেন তথাপিও তারা ইস্তেকামত করেছিলেন ইমান ও আমলের প্ল্যাটফর্মে সেই সমস্ত সাহবাইকরাম রেদওয়ানুল্লাহ আলহিম আজমাঈনের জীবন থেকে একটি ঘটনা উপহার দিতে চাই যে ঘটনার মধ্যে রয়েছে আমাদের বাস্তব শিক্ষা এবং জান্নাত পাওয়ার রাস্তা আসুন আজকের এই আলোচনা যারা আমন্ত্রিত হয়েছেন সে সমস্ত এবং রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক আমরা বিগত পর্বগুলির মতো এই পর্বেও জানার চেষ্টা করব। হাদিসের আলোকে যে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় আসুন আমরা চলে যাই এই আলোচনার ঘটনা প্রবাহটি আমরা শয়েক মুজফরবিন মহসিনের কাছ থেকে শোনার আহ্বান রাখছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আল্লাহ রসুলকার ধন্যবাদ মানুষ পরিচালককে আবদুল্লাবরজাল বলছেন যে আউ্য়ালা আজহার আল ইসলাম প্রথম যে কয়েকজনের মাধ্যমে ইসলামের প্রকাশ ঘটেছিল তার মধ্যে একজন ছিলেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম আর একজন হলেন আবু বকর আম্মার রাজ্লাহ এবং তার মা সুমাইয়া রাজ আরেকজন হল সোহায়েব বেলাল এবং মেঘদাদ আগের চারজন পরে তিনজন এই মোট জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে শাস্তি দেওয়ার প্রস্তুত ছিল কুবফারে কুরাইশ কিন্তু তার চাচা আবু তালেব তাকে রোধ করেছেন অনুরূপভাবে আবু বকর রাজা লহকে সংরক্ষণ করেছিলেন তাকে নির্যাতন থেকে মুক্ত রেখেছেন তার কম কিন্তু বাকিদেরকে কাফেররা কুফ্ফারে কুরাইশ মুশ্রেকরা ধরে নিয়ে গেল তাদের পোশাক হিসাবে পরিয়ে দিল লোহার বর্ম বর্মারু হুম এবং তাদেরকে বালিতপ্ত সূর্যের তাপের মধ্যে ফেলে রাখলো উদ্দেশ্য হলো তাদেরকে শাস্তি দেওয়া সূর্যের আলোতে লোহার ঝলসে যেন যায়। এই জন্য ফেলে রাখলো তাপের মধ্যে এরপরে যার যার কম কিছু বিনিময়ে তাদেরকে নিয়ে গেল কিন্তু থেকে গেলেন শুধু বেলাল রাজা আল্লাহ তাকে ফাহান নিজেকে তিনি ফেলে দিলেন তাদের অত্যাচারের মধ্যে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই বেলাল রাজা আল্লাহকে ধরিয়ে দিল আর ব্যাপারটা হলো তাদের কাছে মানে তিনি যেন ইচ্ছায় যেন ধ্বংসের মধ্যে পড়ে গেলেন তাকে তারা মারতেছে অথপর তার গলায় রশি পুরে সেভাবে মক্কা হাতে শব্দ আসছে মক্কার অলিতে গলিতে তাকে এইভাবে রশি ঘুরে নিয়ে টেনে নিয়ে হলো। কিন্তু এরপরেও চাপ ছিল তুমি আল্লাহ রব্বুল্লাহ দিন ত্যাগ করো কিন্তু তার মুখ থেকে শুধু একটা শব্দ বের হলো আহাদ আহাদ এই কথা বলে তিনি আল্লাহর তহিদের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিলেন এর সাথে সংশ্লিষ্ট একটা বিষয় আছে এরা বর্ণিত জেবনুবাদের মধ্যে একশো পঞ্চাশ নম্বর হাদিস বাইহাকির সোহাবুল ইমানের মধ্যে আসছে ষোলোশো ছত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল আলাইস্লাম একদা যাচ্ছিলেন তখন আম্মার তার মা তার উপরে ইউব আলাইহিম তাদের উপরে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু শাস্তি তো রোধ করার কিছু নেই তখন রসুল্লাহ ধৈর্য ধারণ করোল জান তোমাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে এই কথা রসলাম বলে সান্ত্বনা দিলেন মক্কার অবস্থাটা এতটাই ভয় বেড়ে তখন এটা হলো হাদিসের মূল অংশ এরপরে সোমাইয়া রাজাকে যেভাবে শাস্তি দিয়েছে সেটা এর সাথে একটু সংযুক্ত করলে আমরা চেষ্টা করেছিল ইসলাম থেকে ফিরিয়ে আনার কিন্তু পারেনি দুঃখজনক ব্যাপার আবু জাহাল তাকে শাস্তিটা দিয়েছিল এমনভাবে মার দুধ তার দুই পা দুই উটের সাথে বেঁধে দিয়েছিল তার আগে তার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করেছিল এই অবস্থাতে মানে অত্যন্ত হৃদয় বিদরক ঘটনা এটা বর্ণনা করার মতো না সেরে প্রথম শহীদ হয়েছিল ইসলামের সোমাই রোজা লুধু বর্ষায় মালল না তার অত্যাচারই করল না মারপিট করার পরে দুই উঁটের সঙ্গে দুই পা বেঁধে দিলো দুই উঁটকে দুই দিকে দেওয়া তাড়া দেয়া হলো তখন দ্বিখণ্ডিত হয়ে গেলেন এজন্য জন্য ইসলামের প্রথম শহীদ হলেন সময় রোজাল আমরা এর আলোকে হাদিসের বর্ণগুলো উল্লেখ করি সুক্রিয়া জেজাকাল্লাহ খায়রান্ফর বিনসেন সুপ্রিয় দর্শক শ্রোতা এমন কিছু ঘটনা ঘটনাবলী আছে ইসলামের ইতিহাসে এবং হাদিসের আলোকে যেগুলো বর্ণিত হলে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না আমাদের হৃদয়টা আবেগ আপ্লুত হয়ে যায় আমাদের গণ্ডদেশ অচ্ছুবিগলিত হয়ে সিক্ত হয়ে যায় ঠিক এমনই একটি ঘটনার অবতারণা আজকে আমাদের শেখ মুজফর বিন মহসেন করলেন এখানে আমরা আসবো শিক্ষণীয় বিষয় কী এই হাদিসের আলোকে যেটা শিক্ষণীয় বিষয়টা অপুরান্ত এবং সবচেয়ে তো হচ্ছে যে আল্লাহর পরীক্ষা আল্লাহ সব আহ বলেছেন তোমরা কি মনে করে নিয়েছ পরীক্ষা ছাড়াই তোমরা জাননাতে যাবে অথচ তোমাদের পূর্ববর্তী নাবীদের পরীক্ষা করা হয়েছিল অনুরূপভাবে তোমাদেরও পরীক্ষা করা হবে যেমন কি রাসুল গুণ এবং তারা বলতেন মাতা আসবে আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ বলে দিয়েছেন তার প্রতি উত্তরে আল্লাহ সাবধান আল্লাহর সাহায্য অতীব নিকটে আসুন আমরা আমাদের প্রবীণ শ্রদ্ধাভাজন আলোচক ডক্টর এবি এম কাছে যাব যে এই ঘটনা এই হৃদয় বিদর ঘটনার আলোকে আমাদের শিক্ষণীয় বিষয় এবং প্রাসঙ্গিক কিছু আলোচনার জন্য জাজাকুল্লাহ ধন্যবাদ আপনাকে আল্লাহ রাসুল হিল করিম ইসলামের ইতিহাসে হাজর বেলাল হাজরত আমার সুমাইয়া জীবন্ত এক উদাহরণ রেখে গেছে আমাদের জন্য এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তাদেরকে হতেই হবে এটাই হচ্ছে আল্লাহর সুনাত আমরা দেখতে পাই এক ব্যক্তি হত্যা করার সুরাই হাসিনের ঘটনা আপনার স্মরণ করুন শেষ পর্যন্ত তাকেও তারা মেরে ফেলল শহীদ করে দিল আর তখন আল্লাহর পক্ষ থেকে তারা শুধু ভেলাল কেন এর পরবর্তীতে আরো সাহাবি আবু সালামা রবিআল্লাহ তালা আনার কথা স্মরণ করুক যাকে স্ত্রী ছাড়াই সব কিছু ছাড়াই মক্কা ত্যাগ করে চলে যেতে হয়েছে এমনি ভাবে আরো স্বাভাবিক ছিল সম্ভবত সোহেব রুমি যে এই মক্কাতে সম্পদ গড়ে তুলেছিলেন অনেক কিন্তু তাকে সম্পদ নিয়ে যেতে দেওয়া হয়নি জি সাহেব আমরা আলোচনা আপনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং আপনার অস্ত্র নয়নে যেভাবে দর্শকদের উদ্দেশ্যে বলছেন সত্যিকার অর্থে সবাই আমরা অত্যন্ত মনভঙ্গ এবং এই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণায় আমরা মর্যমান হয়ে পড়ছি তো আমরা বিরতির পরে আবারও আপনার কাছে আসব সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও এই আমিদ্দ জানাদ আপনারা দেখছেন বাংলা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 দেখুন রিয়াজু সালেহিল কাল রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে ইসলাম থেকে অবৈধে গমন গমন অপসংস্কৃতির চর্চা আরো অনেক সমস্যা কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ আজ রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশে বাংলায় धाराक दासनुत पर আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ধন্যবাদ বিরতিতে সঙ্গে থাকার জন্য এ পর্যায়ে আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি সেই অত্যন্ত মনোমুগ্ধকর বটে এবং হৃদয় বিদারকও বটে যেখানে রয়েছে উম্মতে মুসলেমার ইমানের এক সুতীঘ্ন অগ্নি পরীক্ষা আর তারই ভিতর দিয়ে যারা উত্তীর্ণ হয়েছিলেন আল্লাহর জান্নাতের প্রত্যাশায় যে জীবনগুলো সেদিন অত্যাচারের স্টিম রোলারের নিচে সব কিছুকে বিলীন করে দিয়ে আল্লাহ সুহানতালার সেই প্রতিশ্রুত জান্নাত পেতে চেয়েছিলেন সেই সমস্ত মহান ও মহীয়ষী সাহাবায়িক রামের ঘটনা আমাদের হৃদয়কে যুগে যুগে অচ্ছু প্লাবিত করেছে এবং আজকেও করে থাকে আসুন আমরা জ্যাকারিয়া সাহেবকে অনুরোধ করব যে দর্শকদের উদ্দেশ্যে এর শিক্ষণীয় বিষয় উপস্থাপন করো ধন্যবাদ আজকে যে গুরুত্বপূর্ণ এই ঘটনাটি উল্লেখ করা হলো সাল্লাহ তিনি পুরো পরিবারটা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপরে সবচেয়ে বেশি মুরাজ চলেছিল কারণ তারা ছিল দুর্বল তাদের কোনো বড় ধরনের ছিল দাস পরিবার সেখানে ছিল না কেউ ছিল না বলেই তাদের উপর আক্রমণটা বেশি হয়েছে ইমান যারা এনেছে প্রথম তারা এই শ্রেণীর লোকেরাই ছিল মানে ইমান এনেছে কিন্তু তাদের কোনো গুরুত্ব থাকার দরকার ছিল না কারণ না ইমান আনলে তারা কোনো বড় পদে যাবে বা বড় কিছু হবে এরকম কোন উদ্দেশ্য ছিল না মানে ছিল না মনে করছে শুধুমাত্র তারা কেন করেছে তাদের কাছে ইমান যখন কোন অন্তরে ঢুকে সত্যিকার ইমান তাহলে যদি ঢুকে সেটা পর্বতসম বড় হয়ে দাঁড়ায় তাদের কাছে এটা সবচেয়ে বেশি বড় হয়েছে এই জন্য তারা দুনিয়ার সবকিছু বিলে দিতে রাজি হয়েছে ইমান ঠিক রাখার জন্য আহাদ আল্লাহকে বোঝানো হচ্ছে এটার মধ্যে তিনি অন্তত আল্লাহকে আমি স্মরণ করি আমার মৃত্যু হয়েও যায় এই অবস্থায় আমি আল্লাহর কাছে চলে যাই তাদের এই যে আমাদের এখন সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমাদের মধ্যে চলে আসছে অথচ এই সময়ে আমাদের সবচেয়ে বেশি দরকার এই আমাদের বেশি দরকার সে আমাদের সালিনী দিকে ফিরে এসে আবার যত আঘাতে আসুক যত আমাদের উপর আক্রমণে আসুক ছিল তাদের সবচেয়ে বড় শাস্তি এটাই যেমন হাদিসে বর্ণিত মুস্তে ইয়ালার মধ্যে ফেলে রাখতো কিন্তু বলছেন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেস্তা তাকে এই অসহায় অবস্থায় আল্লাহর কাছে আসিয়া দোয়া করলেন অতপর দুনিয়া থেকে জান্নাতের ঘর তার দেখতে পেলেন তাদেরকে প্রথম শাস্তি দেওয়া হতো এরকম সূর্য তাপে ফেলে দিয়ে তারা কি মর্যাদায় কম হয়েছেন আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই তোমার পায়ের শব্দ শুনে আমার সামনে দিয়ে তুমি হেঁটে চলে যাও কারণটা কি বলো কত মর্যাদা তাকে দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আমি আমি বেলালকে হাঁটতে দেখি কি মর্যাদা তাদের দিয়েছেন শুধু তাই নয় যদি আমরা বেলাল রাজ্যের মর্যাদা লক্ষ্য করে তিনি ছিলেন দেখতে চাপটা কালো কুচ্ছিত একটা দাস মানুষ নিঃস মানুষ আমার অন্য জাতি থেকে আসা করলেন। এবং তাকে কেউ কিছু বলেছে ভচ্চনা করেছে এটা আল্লাহ বরদাস করেনি আল্লাহর পক্ষ থেকে আয়তনাজিল হয়েছে তারপরে অংশটুকু আমরা আবেগী হয়ে অনেক কথা বলেছি কেন্দ্রে আমাদের এই চোখের কন্দন বা আবেগ কোনো কাজে আসবে না যদি আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে না পারি আমাদেরকে বর্তমান সময় দেখতে হবে আমাদের দায়িত্ব সচেতন হতে হবে বর্তমানে যারা দিনকে কায়েম করার জন্য বা দিন প্রতিষ্ঠা থাকার জন্য কাজ করছে তারাও কিন্তু এ ধরনের যন্ত্রণা থেকে মুক্ত নয় তারাও বিভিন্ন জায়গায় এ ধরনের নির্যাতনের সম্মুখীন হচ্ছে আমি একটা জিনিস বলি ইতিহাস সাক্ষী আবুজাহ আল আবুল হাব উমায়ুবনি খলফ, তারা এই নির্যাতনের পথ কেন বেছে নিয়েছিল তারা এই নির্যাতনের পথ বেছে নিয়েছিল যে অন্যরা যেন ইসলাম গ্রহণ না করে অন্যরা যেন রসউল্লাহ সাল্লাহ ইসলামের কাছে না ভেড়ে তারা বেলালকে শুধু নির্যাতন করেছে এমনটি নয় আল্লাহ সেই নূর অবশ্যই পূর্ণতা পাবে কিন্তু আমাদের সচেতন হয়ে দায়িত্ব পালন করে যেতে হবে এখনো বিশ্বের যে কোনো দেশে এই নির্যাতনকে সামনে রেখে ইসলামের আওয়াজ কে যারা শিক্ষা গ্রহণ করুক দেওয়া হলে তুমি তোমাকে হত্যা করা হবে ফাঁসি ঝুলানো হবে ডাইরেক্ট বললেন আমি যখন একজন মুসলিম হিসেবে নিহত হই তখন কিছুকে কিছু কে না। যা কিছুই আমার উপরে অত্যাচার করা সেটা আল্লাহর তোমরা হাত কেটে চোখ তুলে কান কেটে নিয়ে শাস্তি দিয়েছ তোমার মনে রেখো আমার অঙ্গ থেকে যাই বিচ্ছিন্ন করা হবে কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটি টুকরার বিনিময়ে পৃথক পৃথক বরক করা হবে এইরকম চেতনা সহি বুখারির মধ্যে স্বর্ণক্ষরে লেখা চল ইতিহাস এভাবে থেকে যাবে সুতরাং দৃঢ়চেতা হয়ে ইসলামের দাওয়াতি কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে তাও হিতকে বক্ষে ধারণ করে সামনের দিকে ঘরজে এগিয়ে যেতে হবে বেলার রাজা আল্লাহনা থেকে আম্মার আমার বিনসার থেকে এবং সাহাবেদের থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি এই ক্ষেত্রে এবং মরার সময় বলবো হাদামিন দামিন আমরে এটা আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ আমি আমার জীবন আমার মরণ সবকিছু জগৎ সময় পদে আল্লাহর জন্য এতটুকু বললে যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেটা আমরা শিক্ষা পাই মোহাম্মদ তিনি কিন্তু দেখলেও পরিবেশ পরিস্থিতি কত বড় ফায়দা সেটা দেখেছে পরবর্তীতে তার মধ্যে আম্মার একজন অবশ্যই তার মা সময় একজন প্রথম ইসলাম গ্রহণ করা আর পরে গ্রহণ করা একজন অনেক পার্থক্য ক্ষেত্রে আমাদেরকে মানে উপর প্রতিষ্ঠিত থাকার এক উজ্জ্বল প্রতীক হিসাবে এটাই হচ্ছে শিক্ষা দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ এই মর্ম স্পর্শী ঘটনা আনহার। শাহাদাত বরণের ঘটনা ইসলামের প্রথম শাহাদাত বরণকারী নিয়ে এই মহিলার রক্ত বৃথা যায়নি বরং সেই রক্তকে আল্লাহ কবুল করেছিলেন আর ইসলামকে দিয়েছিলেন বিজয় সারা বিশ্বের কেন্দ্রবিন্দুতে আজকে ইসলামের আলোক বর্তিকা পৌঁছে গেছে যাদের রক্তের বিনিময় তাদের স্মৃতিচারণ করে সেই ঐতিহাসিক দৃষ্টান্ত ধারণ করে আজকে আমাদের যে পদক্ষেপ নিতে হবে তা আমাদের আলোচক মণ্ডলী বললেন আমাদের আন্তরিকভাবে ইসলামকে মানতে হবে যেমনটি হাজরত বেলাল ধরেছিলেন খুবই আফসোস করে বলছেন রসমে আলালি না রাহি আজান দেওয়ার রীতি আছে আত্মা কোথায় বেলালের ফলসাফা ঠিক আছে বটে শিক্ষা কোথায় গজালের সেই বিলালি আত্মার সোয়াই আসুন আমরাও তহীদকে কবুল করে নিয়ে আখিরাতে মুক্তির জন্য ধাবান হই আল্লাহ সুবাহ আমাদের সকলকে কবুল করুন আমি الله রহমতুল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 क्यों आल्ला रक्षा कारी देख सवार रक्षा कारी कलर साढ़े आठ टाइम आठ टाइम टी